Beast TV, Bunga, Malabodan, Shomala. বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর দূর দূরান্ত থেকে বাংলা পিস টিভি দেখছেন আর ইসলামী আলোচনা শুনছেন ইসলামী অর্থনীতি হালাল হারাম ইত্যাদি বিষয়ে। আজকে সেই রকমই একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব जेटा साधारण चाषी भाईरा जा चाष कर खान वा चाषर जमी आम श्रेणी मानुषे दुरबल श्रेणी मानुसा यही हालाल हरामे पतित हन और सेल जमी बंधक रखा को बंधक ही जख रखा है तक ता एकम्रीजे ऋण दिए ऋणा जैसे मारा ना जाए से बंधकी विक्रय आपनर टा फे पर এই জন্য বন্ধক রাখা হয় আর এই কথাও আপনারা জানেন যে দুনিয়াতে যদি কোনো মানুষকে আপনি ঋণ দিয়ে সহযোগিতা করেন তা হবে শুধু সহযোগিতা এবং তার বিনিময়ে আপনি যা পাবেন তা হচ্ছেন সবাব হাজার টাকা যদি ঋণ দেন কাউকে পাঁচশো টাকা দান করা সবাব পাবেন এ ছাড়া দুনিয়াতে আপনি অন্য কিছু পাবেন বলে যদি আপনার নিয়তে থাকে তাহলে কি হবে তাহলে সেটা আপনার জন্য সুদ খাওয়া হবে এমন কি যদি ঋণ দেওয়ার পর কেউ আপনাকে পেপসি খাওয়ায় কেউ আপনাকে চা খাওয়ায় তাহলেও আপনি তা গ্রহণ করবেন না কারণ তাখি খাওয়া হবে সুদ খাওয়া হবে তবে যদি আগে থেকে খাওয়া দেওয়া থাকে আলাদা কথা কিন্তু নতুন করে ঋণ দেওয়ার ফলে সে ব্যক্তি আপনার কাছে উপকৃত হয়ে উপকারের বদলা দিতে এলো আর আপনি তখন তার কাছ থেকে তা গ্রহণ করলেন ঋণ দেওয়ার পরে তার মানেই আপনি ঋণের ওপরে অতিরিক্ত জানিচ্ছেন এমনকি তার সাইকেলে চড়ছেন তার গাড়িতে চড়ছেন সেটা কি হবে সুদ খাওয়া হবে আর বন্ধকি রাখার যে সিস্টেম নিয়ম শরীয়তে আছে আল্লাহ বিধান দিয়েছেন বাকারা ওয়াইন আলা সুরাবা কারা দুশো তিরাশি নম্বর আয়তে রিহান রেহান মানে হচ্ছে বন্ধকি। তোমরা বন্ধকি রাখতে পারো এক অপরের প্রতি নির্ভরশীল হও বিশ্বস্ত হও তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন তার আমানত কি করে আদায় করে দেয় আল্লাহকে যেন ভয় করে কোনো সাক্ষী গোপন না করে ইত্যাদি ইত্যাদি বোঝা গেল যে বন্ধক রাখা একটা সরেই অনুমোদন প্রাপ্ত আচরণ তখন তার লৌহ বর্ম বন্ধক কার কাছে ইহুদির কাছে কত বিনিময়ে সালাসীনা শাহ সালাসীন মানে সা। তিরিশ সাহা মানে প্রায় পঁচাত্তর কেজি জবের বিনিময়ে পঁচাত্তর কেজি জমে জব ধার নিয়েছিলেন আর তার বিনিময়ে নিজের লৌহ বর্মকে বন্ধক রেখেছিলেন তারপর ইন্তেকালের আগে পর্যন্ত তিনি আর তা ছাড়াতে পারেননি বোঝা গেল বন্ধ রাখা চলে বন্ধক রেখে ঋণ নেওয়া চলে বন্ধক রেখে ঋণ দেওয়া চলে কিন্তু চলে না কি চলে না এই গৃহীত ঋণের জামিন স্বরূপ যে দ্রব্য ঋণদাতার কাছে গচ্ছিত বা জমা রাখা হয় তাকে বন্ধক বা বন্ধকি বলা হয় বন্ধক হলো প্রদত্ত ঋণের উপর একটি দলিল যে আপনি ঋণ নিয়েছেন তার দলিল হল আপনার এই জিনিসটা বন্ধক আছে তাছাড়া ঋণ আদায় করতে হবে তার একটি বড় নিশ্চয়তা দেয় বন্ধকি যে আপনি ঋণটা পাবেন তার নিশ্চয়তা আছে কি এই বন্ধকি। কারণ ঋণ গ্রহীতা নির্ধারিত মেয়াদের ঋণ পরিশোধ করতে না পারলে বন্ধকি বিক্রয় করে কমসে কম ঋণদাতা তার ঋণ ফেরত পাবে ঋণ আদায় নিশ্চয়তা স্বরূপ ঋণের নিকট থেকে কোনো জিনিস যেমন ঘর পুকুর জমি জায়গা গাড়ি অলঙ্কার প্রভৃতি বন্ধক নেওয়া ইসলামী শরীয়তে বৈধ বন্ধকে নেওয়ার পর বন্ধক গ্রহিতা বন্ধ ব্যবহার করবে এইটা বৈধ নয় বৈধ যা বলা হলো বৈধ নয় কি চলবে না কি যে আপনি যে জিনিসটা বন্ধকে নিলেন সেই জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন না কেননা বন্ধ রাখার মূল উদ্দেশ্য হল ঋণ আদায়ের নিশ্চয়তা লাভ আপনার তো নিশ্চয়তা লাভ আছে তাহলে ঋণ পরিশোধের সময় এলে এবং ঋণ গ্রহীতে তা পরিশোধ করতে না পারলে তা বিক্রি করে ঋণ পরিশোধ হবে এবং বাড়তি টাকার ঋণ ফেরত পাবে তাই না দাম বেশি হলে সেটা কার ঋণ যে ঋণ দিয়েছে তার না সুতরাং এই বন্ধকি ব্যবহার করে উপকৃত হয়ে বন্ধক যে নিচ্ছে আর কি তার মুনাফা লাভ করা হালাল নয় যদিও বন্ধকদাতা বাধ্য হয়ে অথবা স্বতঃস্ফূর্ত ভাবে তার দ্বারা উপকৃত হতে বা তা ব্যবহার করার অনুমতি দিতে আসলে সে বাধ্য হয় সে অনুমতি দিতে বাধ্য হয় তার কারণ না যদি সে টাকা পাবে না ঋণ দিচ্ছে না কেউ বন্ধকি ছাড়া সুদ ছাড়া ঋণ দেয় না এখন আমার এই দশ কাটা জমি ভাই আপনি রাখুন আমাকে পঞ্চাশ হাজার টাকা দিন আমি এখন জরুরি তাছাড়াও দেবেও না এখন আমি চাষ করে এটা হচ্ছে না কায়দা, উপায় নিয়ম সেটা কি যে কোনো ঋণ যদি কোনো উপকার বহন করে আনে দুনিয়াতে তাহলে সুদ এখন আপনি ঋণ দিলেন ঋণ দিয়ে বন্ধ রাখলেন তাতে আপনার লাভ কি আপনি জমিটা চাষ করে খাবেন তাই না এটা কি হবে আপনার জন্য সুদ হবে সুতরাং যদি কেউ ঋণ দিয়ে বাড়ি বন্ধক নেয় তাহলে সে বাড়িতে সে বসবাস করতে পারবে না অথবা ভাড়া দিয়ে খাটাতে পারবে না ভাড়া দিলে ভাড়া কে পাবে যে আসল মালিক আর গাড়ি বন্ধক দিলে সে গাড়ি সে চড়ে বেড়াতে পারবে না ঘড়ি বন্ধক দিলে সে ঘড়ি সে হাতে দিয়ে বাবুগিরি করতে পারবে না বাগান বন্ধক নিলে সে বাগানের ফল ফসল সে খেতে পারবে না পুকুর বন্ধক নিলে সে পুকুরে মাছ চাষ করে সে খেতে পারে না জমি বন্ধক নিলে সে জমির ফসল খাওয়া তার জন্য বৈধ নয় অলঙ্কার বন্ধক নিলে সে অলঙ্কার বউকে পড়াতে পারে না হ্যাঁ বন্ধক নিয়ে সেই বন্ধকি ব্যবহার করে না তাই না দিনদাতা ততদিন গ্রহণ করে এমন পঞ্চাশ টাকা বিনিময় দশ কাটা জমি এখন সে ২০ বছর ছাড়াতে পারল না বিশ বছর সে ফসল খেয়ে গেল যতক্ষণ না সে পঞ্চাশ টাকা ফেরত দিয়েছে এইভাবে মুনাফা অর্জন করে যায় আর সুদ খেয়ে যায় সুদের ওপরে সুদ খেয়ে যায় বন্ধ কি ঋণ হাতে রাখা একটি আমানত, যে বন্ধকে আপনাকে হবে তাতে আপনি খেয়াল করতে পারেন না তাতে আপনি অবহেলা অবজ্ঞা করতে পারেন না যে সেটা নষ্ট হয়ে যাবে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ না করতে পারলে বন্ধকি কি সবটাই ঋণদাতার জন্য হালাল হয়ে যায় না এখন ছাড়াতে পারলো না আপনার জন্য কি হালাল হয়ে গেল না এমনও হতে পারে যে ঋণ নিয়েছে সে ঋণ গ্রহীতা আপনাকে একটা জিনিস বন্ধক রেখে ঋণ নিয়েছিল হঠাৎ করে মারা গেল। আপনি দেখলেন ভালোই হলো দিয়ে আপনার কাছে যে বন্ধকিটা ছিল খালাস আর কাউকে বললেন না কেউ জানতো না আপনার জন্য হালাল তাই না না তার ওয়ার কাছে যাবেন গিয়ে বলতে হবে যে তোমার বাবা আমার কাছে এত টাকার বিনিময়ে ঋণ দিয়েছিল তো সেই টাকাটা যদি তোমরা শোধ করে দাও আমি তোমাদের সেই জিনিসটা ফিরিয়ে দেবো অথবা যদি দিতে না পারো তাহলে জিনিসটা বিক্রি করো বিক্রি করার পর আমার যতটা টাকা দাও বাকি টাকা তোমরা নিয়ে যাও এমানতদারি এই হচ্ছে আমানত কোন মুসলিম আমানতে খেয়ানত করতে পারেন না আপনি শুনে অবাক যাবেন একশি মানে কথায় কথা বাড়ে আগুনে এক মহিলা তার স্বামীর সঙ্গে সংসার করেছে স্বামীর ঘরের লোকেরা কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠিয়েছে से विदेश स्त्री के लिए गे स्त्री तारंगे संसार करू मानुष्ठ एकटू आवेगप्रवण बरती एक बस बस तो से बेचारी बर नामे अटे जख बर नामे अकाउंट कराओ जमा कर जमा करते करते बारो लाख टाक जमा मे हठात कर देशे गेस गई स्वामी मारा गल कोडेंटे अशुके मारा गो আর ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেটা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানে না না নিজের বাড়ির লোক আর না শ্বশুর বাড়ির লোক যে টাকাটা স্বামী তার নামে জমা করেছে সবটার অধিকারী কি স্ত্রী বলুন সবটার অধিকারী স্ত্রী সেই টাকা থেকে যদি বারো লাখ টাকা হয় সেই টাকা থেকে কত টাকা পাবে স্ত্রী ছেলে মেয়ে নেই কত টাকা পাবে কত চার আনা চার আনা তাই না তার মানে তিন লাখ টাকা পাবে বাকি টাকা কে পাবে স্বামীর ভাই স্বামীর বাম্মা যারা আছে তারপরে বাড়িতে সে আবার নতুন এক নাগরকে বর রূপে গ্রহণ করলো সেই মেয়ে আমার হতে করলো না ভালো কাজ করলো গোপন করে এক চুরি তাই না স্বামীর গোপন টাকা যারা কষ্ট করে মেহনত করে যারা আসলে হকদার সেই হকদারের হক মেরে নিজে সম্পূর্ণ টাকাকে আরেক নাগরের সাথে নাগর দোলায় সব খরচ করলো এ আমার মতো খেয়ানো তোলো না হলো না এর জন্যে ধরা খাবে না খাবে না দুনিয়াতে কেউ জানতে পারলো না আখেরাতে গিয়ে অবশ্যই সে ধরা খাবে স্বামীর টাকা গোপন করে আসল হকদারকে তুমি দাওনি। সমস্ত টাকা তুমি নিজে হরপ করেছ তাও আবার বিয়ে করেছো শ্বশুরবাড়িতেও নেই বিয়ের করলে অন্য বংশে চলে গেলো সে টাকা এক মহা অন্যায় মহা অন্যায় ভাবে বলা হলো আনুষঙ্গিকভাবে আমাদের সম্পর্ক নেই যাই হোক যখন ঋণ কোনো ঋণের বন্ধকি কোন জিনিস আপনি নিয়ে থাকবেন অলংকার হয়তোবা বা যার কাছ থেকে নিয়েছেন তার বাড়ির কেউ জানে না আর আপনি ছাড়া কেউ জানে না এবার আপনি সেটাকে গোপন করে বন্ধকিটাকে রেখে দেবেন এবং তার ওয়ারেসকে দেবেন না এটা আপনার জন্য যে হালাল হয়ে যাবে জবাব সে আতাহায় আনে দো বলে না না না এটা আপনার জন্য হালাল না আপনার জন্য জরুরি যে আপনি সেই জিনিসের কথা তার বয়সের কাছে প্রকাশ করবেন গিয়ে বলবেন যে তোমার বাবা আমার কাছে টাকা ঋণ করেছিল এই জিনিসটা দিয়ে এই জিনিসটা তোমাদের যদি টাকাটা শোধ করে দাও তো জিনিসটা ফেরত দেবো কিংবা জিনিসটা বিক্রি করো করে আমার আছে আমি নেব বাকিটা তোমরা নেবে এ হচ্ছে আমানত দাঁড়ি খবরদার আমানতে খেয়ানত করা যাবে না কারো মাল আমি তবে চেনি নেই এমনি চলে এসছে না না এ মাল যদিও স্বেচ্ছায় এসেছে আপনি চাননি নিচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে এসে বাকি কথা আলোচনা করব সাথে থাকুন কাছে থাকুন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 आज रात रत साढ़े सात सम्प्रचार सकाल साढ़े आपनारतीपालक नामे जिन्ह सृष्टि मान सारा दुनिया मानस के करण मजिद विश्व सृष्टि सब चेरकुलिर मध्य चिंता देखे अनुष्ठान छाय परी अनुष्ठान पिसाए প্রিয় দর্শক মণ্ডলী দেশে প্রচলিত আছে চাষি ভাইদের মাঝে তারা জমি বন্ধক দিয়ে অনেক টাকা গ্রহণ করে এবং অনেক চাষি সেই জমি বন্ধক নিয়ে সেই চাষ করে খেয়ে যায় অথচ জমির মালিককে একটা পায়েও দেয় না এটা কি হালাল না হারাম একজন মানুষের নিরুপায় অবস্থাকে সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করলেন এবং সেই জমি চাষ করে খেয়ে গেলেন जत्दिन ना से टिका शोध करते पे तीन आपनी तरह से बाूपाय अवस्था के गतन अवस्था केवहार कर लें सूज रूपे अपनार्ज जाए ना ऋण देवार समय शुद्म्र सौज्य बोध थक परस्पर सहयोगीतालामी सहानुभूति थकुता अपनी जीता चाष को खेत खे जा ना टिका शोध करा सूद से कथा आगे अपना देखे बला এখন যদি বলেন যে আপনি যে এটা বলছেন হারাম তাহলে এই প্রথা তো চলছে এই প্রথাকে হালাল করে নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কিনা। যে ঠিক আছে সুদ যদি হয় আর জমি যদি বন্ধকে নিতে হয় জমি ছাড়া বন্ধকে দেওয়ার মতো আর কিছু নেই তাহলে সেই ক্ষেত্রে রকম জমি বন্ধকের ব্যাপারটা যদি অন্যরকম করা যায় তো তাহলে করার কোনো সিস্টেম আছে কিনা। না ওলা আমারা বলছেন যে এহেসানি পদ্ধতি একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এহেসানি পদ্ধতি কি রকম জমি বন্ধক নিয়ে ঋণদাতা দখল বজায় রাখার জন্য তা চাষ করবে অতঃপর খরচ খরচা ও আয় ব্যয় হিসাব করে কত পরিমাণ ফসল লাভ ঢুকছে তা দেখবে এবং সেই মূল্য পরিমাণ টাকা বাতসরিক কাটা যাবে ঋণের আসল প্রাপ্য অর্থ থেকে বুঝলেন আপনি দশ কাটা জমি বন্ধক দিয়েছেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এবারে আপনি দেখলেন ভাই আমি তো জমি বন্ধক নিয়েছি জমিটা আমার আয়ত্তে রাখবো আমি চাষ করবো কিন্তু চাষ তো আমার জন্য যায় না তবে আমি চাষ করব। তোমার কাছে ভাড়া হিসাবে আমি প্রত্যেক বছর পাঁচ হাজার টাকা করে কেটে দেবো তাহলে দশ বছর চলে গেলে তোমার জমি তুমি ফেরত পাবে আর আমার ঋণ আমার শোধ হয়ে যাবে এমন তাস এসানি বুদ্ধি মানে এটা এজারা দেওয়ার মতো ভাড়া দেওয়ার মতো হলো আর কি অতএব আপনার কাটা গেল যে বন্ধক দিয়েছিল সে জমি ফিরে পেলো আর আপনি আপনার ঋণও শোধ পেলেন দু নম্বর হচ্ছে ইজারা পদ্ধতি কেমন জমি বন্ধক রেখে চাষাবাদ না করলেও পতীত হওয়ার আশঙ্কা আছে চাষ তো করতেই হবে ক্ষেত্রে ঋণদাতা জমির মালিকের সাথে নির্দিষ্ট টাকার ইজারা চুক্তি করে নেবে অর্থাৎ মনে করুন জমির বাসসরিক ভাড়া হবে এক হাজার টাকা এবারে সে ওই জমিতে ইচ্ছামতো মতো ফসল ফলাতে পারবে আর প্রতি বছর এক হাজার টাকা পাবে জমির মালিক সে হয় তা নিজের কাছে জমা রাখবে নচেত ওই ঋণ থেকে কাটা যাবে মনে করুন সে নিজের টাকা নিতে পারে তারপরে ওই টাকা জমে জমে সে ঝাড়িয়ে নিতে পারে তার মানে এটা ভাড়া হলো ভাড়া নেওয়া হলো চাষ করবে এবং জমির মালিককে ভাড়া দেবে তিন নম্বর হচ্ছে ভাগজোৎ পদ্ধতি কিভাবে দখল বজায় রাখার জন্য বন্ধক গ্রহীতা নিজেই জমি চাষ করবে কিন্তু পরিমাণ ও চুক্তিমতো মালিককে ফসলের একটা ভাগ যেমন অর্ধেক একের তিন যাই হোক একটা ভাগ তাকে পৌঁছে দেবে ঘুরে ফিরে পদ্ধতিটা একই প্রায় একরকমই লাগে তার মানে ওই যে জমি বন্ধক রাখছে से मालिक हिसाब से फसलें भाग पाई से फसल भाग ले ना फसल भाग ना ओखानस ऋण आस्ते आस्ते काटा जा रकम करकम जमी बंधक रखार व्यवस्था चालू रखा जाए नचे बर्तमान जे भाव व्यापक भावे लोके जमी बंधक रेखे आराम से खे जा जमिर मालिक के एक पैसाओ देना जत्दिन पर्त गरीब मानुष से छड़ाते ही दस बचर बीस बचर से जमी खे जा खेई जाचारी छाड़ाते यकम जदि अवस्था है तो हमले समाज अवस्था बुझते ही पारजे अनुभूतिशीलता चले गए एक अपर प्रति दया मायर अनुभूति नहीं चाय विपदे का सहाज्य करते चाय বিনা লাভে তুলো বহায় না কিন্তু লাভ হলে লোহাও বহাতে রাজি হয় এমন অবস্থা এই দেশের মানুষদের তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যদি এমন জিনিস জিনিসবন্ধক নেন যদি তাতে খরচ হয় তো সেই খরচ আপনি পাবেন যেমন গায়ে বন্ধক নিয়েছেন গায়ে দুধ দেয় তো গায়ে তো রাখতে হলে আপনাকে খরচ করতে হবে তাই না খাওয়াতে হবে তার পেছনে খেদমতো আছে এই জন্য আপনি দুধটা খেতে পারেন গায়ের দুধ খেতে পারেন তারপরে টাকা ফেরত দেওয়া পর্যন্ত আপনি তার গায়ে তাকে ফেরত দেবেন बंधक चाँद मुनाफार मालिक है ऋण ग्रहित बता गए फल फल ले सब कार बंधक ग्रहितता न मालिक के बंधक दिए से ही मालिक ए नए जमीन बंधक नेवास्था घरे बाछुरा कार बाछुर मालिकर যেমন বন্ধকে দেওয়া জিনিসকে টিকিয়ে রাখার জন্য যে খরচপাতি হবে তা বহন করবে সেই যেমন জমির খাজনা গাড়ির লাইসেন্স নবায়নের খরচ মালিক বহন করবে কে কে বহন করবে মালিক বহন করবে কারণ মালিকের গাড়ি আমি বন্ধক নিয়েছি এবার তার হয়তো লাইসেন্স বানাবার সময় এলো লাইসেন্সটা কি আমি বানাবো কে বানাবে গাড়ির মালিক বানাবে সে খরচ সে বহন করবে আমি গাড়ি রেখে দিয়েছি আমি গাড়ি ব্যবহার করি না বুঝতে পেরেছেন এইভাবে বন্ধক হলো বন্ধক গ্রহিতার হাতে বন্ধকদাতার অর্পিত একটি আমানত সুতরাং তার রক্ষণাবেক্ষণ করা এটা ফরজ এবং তাতে অবহেলা করা যাবে না আর যদি তার ত্রুটির ফলে কোনো ক্ষতি হয় তো সে ক্ষতির জিম্মেদার কে হবে যদি তার টুটির ফলে ক্ষতি হয় তাহলে ক্ষতির জিম্মেদার বন্ধক গ্রহীতা হবে আর যদি তার ত্রুটির কারণে না হয় তাহলে অবশ্য সে জিম্মেদার হবে না বন্ধ কি বিক্রয় করতে হলে বন্ধক গ্রহিতাই তার বেশি হকদার যে যদি জিনিসটা বিক্রি করতে হয় তো হকদার বেশি কে যে বন্ধক রেখেছে সেই বেশি হকদা সেই বলবে আমি কিনে নেবো বলো কত দাম হয় এবার সেই ক্ষেত্রে দাম কম দিলে হবে না যে আমার কাছে বন্ধক আছে কম দেবো তাই না প্রচলিত দাম হিসাবে যে হ্যাঁ এই জমি কত দাম হতে পারে আশেপাশে জিজ্ঞাসা করবো কত রেট চলছে সেই রেট বন্ধক গ্রহিতা দিয়ে যদি বেশি মূল্য হয় তো বেশি মূল্যটা মালিককে ফেরত দেবে আপনার চুক্তি শেষ হয়ে যাবে ঘুষ দেওয়া এবং হারাম এবং আপনি বললেন যে কেউ যদি ঘুষ দিতে বাধ্য হয় সেক্ষেত্রে যিনি ঘুষ দিচ্ছেন ঘুষ দাতার কোনো অন্যায় হবে না পাব লিখবে না এখন ধরুন একজন ব্যক্তি তাকে হঠাৎ করে কোথাও বাইরে যেতে হবে এবং সে চাইছে যে আমি ভালো করে রাস্তাতে ভালোভাবে যাব এবং সে টিকিট কাউন্টারে গিয়ে দেখল সেখানে অনেক দালাল আছে তাদের কাছে না দিলে পয়সার টিকিটটা পাওয়া যাবে না এবং ক্ষেত্রে টিকিটের মূল্য যদি আটশো টাকা হয় দালালকে দিতে হচ্ছে হাজার টাকা এবং সে চাইছে যে আমি টাকা থাকতে আমি ভালো করেই যাবো এবং তাকে জরুরি যেতে হবে এক্ষেত্রে কি সে ওই লানতের মধ্যে পড়বে হারামের মধ্যে পড়বে সেই ব্যক্তি। সে চাইলে নর্মালভাবে যেতে পারে কিন্তু কষ্টের জন্য সে টাকা বেশি দিয়ে সেটা আপনি আপনার বিবেকে বলুন এটা নিরুপায় অবস্থা কি না যদি বুঝেন যে এটা নিরুপায় অবস্থা এছাড়া কোনো উপায় ছিল না তাহলে আপনার জন্য যাইজ আর যদি কোনো উপায় থাকে সেই উপায়েও যাওয়া যায় যাওয়া জরুরি হয় তাহলে ঘুষ দেওয়া যায় নয় নির জানি না সাধারণ ডিব্বাতে যাওয়া আমার মোটেই সম্ভব না বা উচিত হবে না টাকা পয়সা আছে ইত্যাদি যদি সে নিরুপায় হয় আমি বললাম নিরুপায় আর এই নিরুপায় অবস্থাটা আল্লাহ বোঝেন কার মনের খবর কার অবস্থা ইত্যাদি আল্লাহ বোঝেন মানুষ নিজেও বুঝবে যে আমার কোনো পথ আছে কিনা। এখন পথ থাকতে যদি আপনি হারাম পথ ব্যবহার করেন আল্লাহ ধরবেন কিন্তু সমস্ত পথ রুদ্ধ তখন আপনি যদি হারাম পথ ব্যবহার করেন আল্লাহ তালা তখন মাফ করে দেবেন তখন আল্লাহ মাফ করে দেবেন অতএব এই যে প্রয়োজন প্রয়োজন কতটা কতটা আপনি নিরূপায় সে কথাটা আপনাকে নিজেকে ঠিক করতে হবে এখন যদি আপনি বুঝেন যে ভাই আমি নিরুপায় ছিলাম এছাড়া আমার উপায় ছিল না তাই আমি দুশো টাকা বেশি দিয়ে কি হাজার টাকা বেশি দিয়ে আমি এটা টিকিটটা নিয়েছি কে ভিসাটা নিয়েছি তাহলে পরে আপনার জন্য জায়েজ নচেত না আল্লাহ ভালো জানেন আপনার অবস্থা এবং মানুষের অবস্থা মানুষ যখন ঘুষ দেয় তখন তার অবস্থাটা কেমন সে ভালো বোঝে আমি যদি ওটা মনের মধ্যে করি যে আমি ওটাকে বেশি দিচ্ছি বকশিস হিসেবে মানে নিয়ত করি ভালোভাবে যে আমি ওটা এক্সট্রা দিয়ে দিলাম ওকে সেটা কি কোনো পাপ হবে কি এক্সট্রা দিয়ে দিলাম শুধু এই নিয়মতে তো যাতে করে আমাকে দেয় আপনি তো পাচ্ছেন না টিকিট আপনি তো পাচ্ছেন না কিন্তু কেউ হয়তো আপনাকে টিকিট কেটে দিল সঠিক দামে আপনি তাকে তার পারিশ্রমিক দিলেন কিছু একটা বক্সিস দিলেন সেটা তোর ঘুষ না দুটো পার্থক্য আছে টিকিট পাচ্ছেন না সে আপনাকে দেবে না টাকা দেবেন তবে টিকিট দেবে এটা হচ্ছে ঘুষ আর সে আপনাকে টিকিট দিল আপনি টিকিট পাচ্ছিলেন না সে আপনাকে ঠিক আছে আমি দিচ্ছি আপনাকে সে আপনাকে দিল আপনি খুশি হয়ে পাঁচ দশ টাকা বেশি দিলেন সেটা তোর ঘুষ না সেটা হলে পারিতোষিক ঠিক আছে এটা সমস্যা নেই এটা হচ্ছে যে আপনি সন্তুষ্ট চিত্তে তাকে দিলেন যেমন ঋণ দেওয়ার কথা বলেছিলাম ঋণ পরিশোধের সময়ে যদি পাঁচ টাকা ঋণ করেছেন পাঁচ টাকা যখন ফেরত দিলেন তখন আপনি সেই সাথে পাঁচশো টাকা বেশি দিলেন এটা আপনি রাখুন কোনো চুক্তি ছিল না আমার মনে চাহিদা ছিল না কিন্তু আপনি পাঁচশো টাকা বেশি দিলেন এই দেওয়াটা এবং নেওয়াটা সমস্যা নেই ঠিক আছে এবং এবংক্য আছে আল্লাহ আমাদের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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं मानवतार समाधान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 zero double one three euro account number zero